আনাস ইবনু মালিক রদিয়ত আল্লাহতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা খুতবা দিতে গিয়ে বলেন জাইদ পতাকা ধারণ করেছেন এবং শাহাদাত লাভ করেছেন অতপর জাফর রদিল্লাহু তু আল্লাহ পতাকা ধারণ করেছেন এবং শাহাদাত বরণ করেছেন অতপর আবদুল্লাহ ইবনু রাওয়াহ রদি আলাহুতু আলাহনু পতাকা ধারণ করেছেন এবং শাহাদাত লাভ করেছেন অতপর খালিদেবনু ওয়ালিদ রাজিলাহ ন মনোনয়ন ব্যতীতই পতাকা ধারণ করেছেন আল্লাহ তাল্লাহ তার মাধ্যমে বিজয় দান করেছেন আর বললেন এ আমার নিকট পছন্দনীয় নয় অথবা রাবি বলেন তাদের নিকট পছন্দনীয় নয় যে তারা দুনিয়ায় আমার নিকট অবস্থান করত রাবি বলেন আর তার চক্ষুদয় হতে অশ্রু প্রবাহিত হচ্ছিল